ইবনু উমর রবিআল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল আল্লাম লোকদের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন এমতাবস্থায় মসজিদে কিবলার দিকে থুথু দেখতে পেয়ে তা পরিষ্কার করে ফেললেন অতঃপর তিনি সালাত শেষ করে বললেন তোমাদের কেউ যখন সালাতে থাকে তখন আল্লাহ তার সামনে থাকেন কাজেই সালাতে থাকা অবস্থায় কেউ সামনের দিকে থুথু ফেলবে না মুসা ইবনে উকবা ও ইবনে আবু রওয়াদ রহমতুল্লাহি नाफि रहमत आलह होते हादिस वर्णना कर